শ্রোতা ভাই বোন আগেকার মত আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকর স্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে পরে রসুল আকরম সালামিবর নাম পাল্টে দিয়েছেন এবং তিনটে নাম সবচাইতে প্রসিদ্ধ একটা নাম হচ্ছে তাবা আরেকটা হচ্ছে এমন এক এলাকায় যেতে আদেশ করা হয়েছে যে এলাকা সকল এলাকাকে গ্রাস করে নেবে সবাই এটার নাম দিয়েছে ইয়ী কিন্তু আসলে সেটার নাম হচ্ছে মদিনা এরকম ভাবে আরেকটা হাদিস এসেছে যেটা হজরত জাভের অর্থনৈতিক তিনি বলেন আরো কিছু কর্মকান্ড সেটা আছে প্রথম হয়। এবং যত বর্ণনা এসেছে সব বর্ণনা এটাই প্রমাণ করে যে আজান আপনার मक्काते चालू है इसलमेराज चालू से भूल कथा बर वास्तव कथा अजान चालू है प्रथम हिजरिस ने সালাম তিনি ছিলেন ইহুদি তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন আলেম যখন সাবেক রাম মদিনাতে আসলেন তখন তারা পানি সংকটে পড়েছেন এবং একজন ব্যক্তি বনি গোত্রের একজন ব্যক্তির একটা কুয়া ছিল যেটা নাম ছিল রুমা সে কি পানি বিক্রি করত এক করতো একটা এরকম এরকম কিছু হতে পারে এটার বিনিময়ে সে বিক্রি করতো তখন রসুল আকরম সাল্লাহাম সংকট দূর করার জন্য একটা প্রস্তাব করলেন বললেন মাই এস্তারি রুমা এই কুয়াটাকে খরিদ করলেন নিজের ব্যক্তিগত সম্পদ দিয়ে এবং সেটাকে মুসলমানদের জন্য আপনার ফি দিয়ে দিলেন যে সবাই এটা ব্যবহার করতে পারবে সুতরাং এটা হয়ে গেল আপনার ব্যাপক এবং শুধু মাগ্রীব ছাড়া মাগরীব শুধু তিনটা গাঁদ ছিল কিন্তু পরবর্তীতে আপনার ওহি আসে যে তিন বেলার মধ্যে আরো দূর বাড়িয়ে দেওয়া হবে সেটা হচ্ছে জোহরের নামাজ এবং আসার নামাজ এবং এশার নামাজ এই আপনার অটল রয়েছে এটি হচ্ছে আপনার এই পর্বের কথা আগামী পর্বের জন্য আমরা অপেক্ষায় থাকবো ইনশাল ওসাল আল্লাহ আজমাইন